নিজের কক্ষ হতে সালাতের জন্য তাশ্রী নিয়ে আসলেন এদিকে সালাতের ইকামত দেওয়া হয়েছে এবং কাতার সোজা করে নেওয়া হয়েছে এমনকি তিনি মুসল্লায় দাঁড়ালেন আমরা তাকবীরের অপেক্ষা করছি এমন সময় তিনি ফিরে গেলেন এবং বলে গেলেন শুনত তিনি আমাদের কাছে বেরিয়ে আসলেন তাঁর মাথা হতে ফোটা ফোটা পানি পড়ছিল তিনি গোসল করেছিলেন